আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা ভাইবোনারা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইসলামী আকিদার আর একটি পর্ব নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম ইতিপূর্বে যে পর্বটা করা হয়েছে সেই পর্ব বলেছিলাম নবীদের কোনো ধরনের এবাদত চলবে না সেখানে ছিল ব্যাপক কথা এখন নির্দিষ্ট নবীকে নিয়ে যাদের ব্যাপারে বেশি হচ্ছে। তাদেরকে নিয়ে আলোচনা চলবে নম্বর হচ্ছে তিনি হচ্ছেন তার উম্মতেরা তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছেন আর দ্বিতীয় জন হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম তার ব্যাপারেও কিছু কিছু মানুষ তার উম্মতদের মধ্যে থেকে উন্ম্মতের দাবিদারদের মধ্য থেকে বাড়াবাড়ি করছেন সুতরাং তাদের মর্যাদা সম্পর্কে হচ্ছে যে ইস অন্যান্য স্লামের ইবাদত চলবে না ইস আলী স্লাম একজন ছিলেন আহ শ্রেষ্ঠ একজন তিনি আপনার যাদেরকে উল্লা রসুল বলা হতো তাদের বিশেষ একজন যাদেরত এবং রুবের কোন বৈশিষ্ট্য ছিল না যদিও মূর্খ যারা তারা তাকে আল্লাহ পাশাপাশি ইলা হিসেবে করিয়ে নিয়েছে আল্লাহ পঁচাত্তর নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ জু বলেন যে মসিবনে মরিয়ম তিন তো একমাত্র রসুল আর কোন কিছু নন না কোনো ইলাহ আল্লাহ মিন ইতিপূর্বে কোনলা চলে গেছেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন তিনি তো রসুল ছাড়া আর কিছুই হতে পারেনা তিনি তো ইলা হতে পারেন না কারণ ইলাহ হলে তিনি অবশ্যই থাকবেন এবং পাশাপাশি আল্লাহ রসুল এটাও বলছেন যে তার মা ইসা আলী সাল মা হ্যাঁ বাড়িয়ে তিনি ছিলেন একজন সিদ্ধিক মহিলা সুতরাং সিদ্দিক কাজ ছিলেন তিনি একজন প্রশংসা আল্লাহ করেছেন তবে পাশাপাশি বলেছেন কানা তো খাদ্য খেত আর খাদ্য আপনি দেখুন কিভাবে আমি তাদের জন্য আল্লাহর নিদর্শন গুলোকে সুস্পষ্ট ভাবে বর্ণনা দিচ্ছে এর পাশাপাশি আরেকটা জিনিস দেখেন যে তারা এত কিছু বর্ণার পরও তারা পথ হয়ে যাচ্ছে তারা হন্য হয়ে উঠছে اور نہ الک ایت متر مد سورہ 110 110 نمبر ایت متر مد الا ولن لئن یستن کہ فل مسیح ان یکون عبدا لله ور الملائکۃ المقربون ومن یستن رفقین ومن یستن کہ فعبادتی جميعا اللہ جل شانہ ولن مسیح علیہ السلام تنی ککونو اللہ بندہ ہوتے বান্দা দাবি করতে কোন দ্বিধার নিত হন না হ্যাঁ এবং আল্লাহ আল্লাহ যারা আল্লাহর হম গুলাম হিসেবে গুলামী করতে আপনি অস্বীকার করে বা হয় এবং অহংকার করে নিজকে আল্লাহ আল্লাহ নিকটে এই জাতীয় সবাইকে একত্রিত করবেন এবং তার হিসাব অবশ্যই তিনি নেবেন এখন কথা হচ্ছে যে বিশেষভাবে আমাদের নবী সাল্লাহ আলী ইসলামের কথা আলোচনা হওয়া দরকার যখন আমরা বলেছিলাম নবীদের যাবে না আর কেউ বলতে পারেন অন্যদের নবীর কথা ভিন্ন আর আমাদের নবী হসান সৈনত করা যাবে এমন কোন কথা আসতে পারে এই কারণে আমরা এখানে সুন্দর অবস্থান নিয়ে প্রথমের সুর আকরমসাল ইসলামের সত্যিকানের মর্যাদা তুলে ধরার চেষ্টা করব। তারপরে তিনি যে তার মর্যাদা বাড়াবাড়ি করতে সতর্ক করেছেন সেটাও তুলে ধরবেন তারপরে আমরা সেই কথার দিকে আসবো যে তাঁর কি আবাদত চলতে পারে কিনা এই পর্যায়ে উম প্রথমত আমাদের নবী মাহমুদ ইসলাম তিনি ছিলেন সকল মানুষের নেতৃস্থানীয় এবং তিনি ছিলেন সবার মধ্য থেকে বিশেষভাবে চকিত এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বসম্মানিত তিনি হচ্ছেন রসুল এবং তাদের সর্বশ্রেষ্ঠ এবং তার যে বৈশিষ্ট্য অনেকগুলো আপনার হাদিস থেকে আমরা দেখতে পাই এক নম্বর হাদিস তিনি বলেন রসুলের সাদ করেন আনাসে খেয়ামা বুহমের হাদিস তিনি বলেন যে আমি মানুষের নেতৃস্থানীয় কেয়ামতের দিবসে তাইলে কেয়ামতের দিবসে তার নেতৃত্ব চলবে হজরতা আল্লাহ আলটি হাদিস তিনি বলেন যে আমির সুল আকরাস্লামকে বলতে শুনেছি তিনি বলছেন যে ইন্দ হস্তফা কিরায় ইসমাঈ যে আল্লাহ কিনানাকে চয়ন করেছেন ইসমাই ইসলামের সন্তানদের মধ্য থেকে স্তফাশীন করেছেন বনি হাসিমদের মধ্যে থেকে সুতরাং রসুল আকলাম যে সর্বশ্রেষ্ঠ এটার দ্বারাও বুঝে যায় অন্য পণ্য এটাও বলেছেন রসুল আদম আ আমি আদম সন্তানদের নেতৃস্থানীয় এবং এতে করে আমার কোনো গর্ব নেই এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ম বা অবগণবান্তর এবং সর্বপ্রথম আমি কবর ফেটে উঠবোপ্রোসফা বৈশিষ্ট্য নেই তার মাঝে কোন উলুবিয়েতের বৈশিষ্ট্য নেই বরং তাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের কাছে তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদিকে ডাকার জন্য এবং আল্লাহ ছাড়া অন্য ইলাহাকে পদিত্যাগ করার জন্য তার মিশন এখন কথা হচ্ছে রসুল আকরুাম মর্যাদা বুঝলাম আমরা কিন্তু তার মর্যাদায় বাড়াবাড়ি করা সেটা তিনি সতর্ক করলেন জামার মর্যাদা দিতে গিয়ে আপনার বাড়াবাড়ি করা যাবে না রাসুইল আকরুমসালাম অনেকগুলো আপনার প্রেক্ষাপটে তার ব্যাপারে আল্লাহ দিয়েছেন তাকে যে মর্যাদায় আল্লাহ রেখেছেন উন্নীত করেছেন আরো উপরে উঠিয়ে নেওয়ার জন্য রসুল তার মতকে সতর্ক করেছেন কারণ তিনি যে মর্যাদায় উন্নীত হয়েছেন সেটা মানব একজন মানুষের জন্য সর্বোচ্চ মর্যাদা এতে কোনো সন্দেহ নেই কারণ ঋষা মর্যাদা এই কারণে তিনি তার ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন হজরত আপন আব্বাস রে রানুহা থেকে মন্ডিত তিনি বলেন যে তিনি উমর ই রানুকে মেম্বার উপর দাঁড়িয়ে বলতে শুনেছেন যে রসুল আকর সাল্লাম বলেন খ্রিস্টানরা প্রশংসা বাড়াবাড়ি করেছিল বরং রসুল বলেছেন আব্দু বলেন সুতরাং যখন আল্লাহর গুলাম তাহলে আমার পরিচয় হবে কি বন্ধিত তিনি বলেন আমি এখন বনিয়া আমর একটি প্রতিনিধি দলের সাথে রসুল আকামের কাছে গিয়েছিলাম আমি বললাম যে আপনি হচ্ছেন আমাদের নেতৃস্থানীয় সৈয়দ তখন তিনি এটা আপনার সাপোর্ট দেননি তিনি বলেছেন এবং আপনার মর্যাদা অনেক উর্বে তখন বলেন যে তোমরা এরকম বলতে পারো বা এরকম কিছু বলতে পারো তবে শতান যেন তোমাদেরকে পদ বস্ত্র না করে যে বাড়াবাড়ি হ্যাঁ করতে যেও না শয়তান যেন বাড়াবাড়ির দিকে তোমাদেরকে না নিয়ে যায় এখন কথা হচ্ছে এত মানবা থাকা সত্ত্বেও আমাদের অথবা তার কাছ থেকে শত্রুর বিরুদ্ধে সাহায্য চায় অথবা তাকে ডাকে যেন তিনি আল্লাহর কাছে তাদের নামে সুপারিশ করতে পারেন অথবা তার জন্য মানত করে কেউ অথবা তার জন্য জবাই করে অথবা এই দাবি করে যে তিনি গায়েব জানতেন হুম তাইলে অবশ্যই আল্লাহর পাশাপাশি তাকে শরিক বানানো হলো এবং এটাই হচ্ছে সিঁড়িকে আগ্রহে আসল মূল কথা হ্যাঁ যে যেই ব্যাপারে রসুল এখন ইসলাম করে দিয়েছেন যে সিরিপ থেকে দূরে থাকতে হবে এবং যেই রসুল আমাদেরকে আপনার সকল এবাদত একমাত্র আল্লাহর জন্য করতে বলেছেন তাকে আমরা আল্লাহর কখনো শরিক বানাতে চেষ্টা করবো না আল্লাহ বলেন সুরে আর একশো অষ্টাশি নম্বর আল্লাহ বলেন্লাহ বলেন দিন আমি তোমাদের লাভ ক্ষতির কোন মালিক নই এটা আল্লাহর উপর নির্ভরশীল কখনো আমি নিজের লাভ মালিক নিজে নই বলত আল্লাহ বলেন আপনি বলে দিন যদি আমি গায়েব জানতাম তাইলে আমি আল্লা রসুলকে আল্লাহ বলতে বলেছেন যে আমি কেবল সুসংবাদদাতা বিধি প্রদর্শনকারী মোহেনদের জন্য এছাড়া আমি আর কিছুই নাই আল্লাহ বাইশ থেকে তেইশ নম্বর আয়োজন বলেন যে হির আপনি বলে দিন আমি তো তোমাদের জন্য কোন লাভ ক্ষতির মালিক নই এবং এটাও বলে দিন যে আমাকে আল্লাহর হাত থেকে কেউ রক্ষা করতে পারে না বলেন আজিদম এবং তাকে কোন আশ্রয়স্থল আমার নেই দু দাঁতের পাশের যে আপনার দাঁত গুলো সেটাকে বলা হয় সেটা ভেঙ্গে ফেলা হয়েছে ওষুধ ফির আসে এবং তার মাথার মধ্যে আঘাত করে মাথা ফেটে দেওয়া হয়েছে তখন তিনি তখন তিনি মাথা থেকে এই বক্তব্যগুলোকে সরিয়ে দিচ্ছেন আর বলছিলেন বলে যে ওই জাতি কীভাবে সফল কাম হতে পারে যারা নিজেদের নবীর মাথাকে ফেটিয়ে দিয়েছে এবং তার দাঁতকে ভেঙে ফেলেছে আপনি এরকম আল্লাহ আমি যে এই ব্যাপারে আপনার কোনো অধিকার নেই কথা বলার যে সফলতা তাদের কোশ্চিন কালেও আসবে না বরং সফলতা অবশ্যই আসবে আল্লাহ যদি কোনো ব্যাপারের মালিক না আর বিশেষ করে লাস্টের হাদিসে যেটা বলা হয়েছে যে তিনি কোনো কিছুর মালিক নয়। আল্লাহ বলেছেন আয়াতের মধ্যে যেটা রসুলের হম ওই দেওয়ার কারণে সেই কারণে ঘটেছে এটা আপনি ছড়িয়ে দিতে পারেন না হম তখন যদি এটা রসুলের ব্যাপারে হয় যে তিনি কোনো কিছুর মালিক নই নন তাইলে আপনার তাকে বাদ অন্যকে কিভাবে ডাকা যেতে পারে যদি আর এটা যদি রসুলের ক্ষেত্রে হয় নবীর ক্ষেত্রে হয় যে তাকে আল্লাহর পাশাপাশি ডাকা যায় না তাহলে তিনি ছাড়া অন্য নবী কিভাবে ডাকা সম্ভব হবে এবং এমন এমনকি আমাদের রসুল সাল্লাহ আসলাম শুধু যে বিশ্ব মানবতার কোনো কিছুর লাভ ক্ষতির মালিক নয় শুধু এটা নয় বরং তিনি নিজের মালিক নয় লাভ ক্ষতির মালিক নেই বিশেষ করে তার চাষাদের তার ফুফিদের এবং তার ছেলে মেয়েদের হম তাহলে তিনি আপনার আহ রসুল আকলমাম ছিলেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং সুতরাং তার মৃত্যুর পর কিভাবে আমরা বলতে পারি যে তিনি লাভ ক্ষতির মালিক হতে পারেন সেটা কোশ্চেন কালো হতে পারে না এই কারণে রসুল আকরুল ইসলামের জীবদ্দশায় যে তিনি যে তার নিকটতম কোনো ব্যক্তির লাভ ক্ষতির মালিক নয় এত কষ্ট করেছেন সুতরাং তার হেদায়ত কামনা করার যখন কামনা করছিলেন এবং তিনি চাচ্ছিলেন চেষ্টাও করছিলেন যে তার চাচা হেদায়ত পেয়ে যাক তখন এত চেষ্টা করার পর এবং সে জাহানামে হয়ে গেল তখন আল্লাহ ইসলামের হাতে যে কিছু নেই সেটা আয়ত নাজিল করে প্রমাণ করলেন সুরে ছাপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ বলেন আল্লাহর ব্যাপার এটা রসুলের হাতে কোনো কিছু নেই তার নিকটা কোনো ফায়দা করার ক্ষমতা তার নেই এরকম ভাবে হজরত আবু দেের মধ্যে এসেছে যে রসুল আকরুল ইসলাম যখন আয়াত নাজিল করা হল আল্লাহ যারা নিখ তাদেরকে আল্লাহ করুন নাজিল হওয়ার পর তিনি হম আপনার চলে গেলেন এবং পাহাড়ের উপর উঠে সবাইকে ডাকতে শুরু করলেন এবং বললেন ইয়ামা আশা রাখ হম ইস্তর উনি হিসেই যে কুরায় লোকরা নিজকে বাঁচানোর তোমরা নিজকে বাঁচানোর চেষ্টা করো হে আব্বাস আবদার লোত আমি কিন্তু তোমার করতে পারবো না ইয়া সফি তাহলে হে সফি যে হে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার মেয়ে তুমি আমার কাছ থেকে আমার যা সম্পদ আছে সেগুলো চাইতে পারো আমি তোমার কোনো হ্যাঁ লাভ করতে পারবো আল্লাহর রোশানাল থেকে মুক্তি রসুল আকরম নিজে ঘোষণা দিয়ে না। তাহলে এখন যেই মূর্খরা রসুল আকরম অনেক কিছু করতে পারবেন বিশ্বাস করেন হম তাহলে তারা কি রসুল আকরম সাল্লা কথার বিরোধী নয় তারা কি আল্লাহর কুরআন মাজিদের বিরোধিতা করছেন না হ্যাঁ তারা কি আপনার এগুলিকে অস্বীকার করে জাহান্নামের দিকে রওনা দিচ্ছেন না ব্যাপারটা আমাদের ভালো করে বোঝা দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং রসুলকে যথাযোগ্য সম্মান রক্ষা করে তাকে তার মর্যাদা থেকে যেন আমরা উপরে না উঠিয়ে নিয়ে নিজকে জাহান্নামে না বানিয়ে ফেলি হ্যাঁ সেটার ব্যাপারে আল্লাহ সহযোগিতা কামনা করতে হবে এবং সঠিক সঠিক বুঝ নিয়ে অগ্রসর হতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক মূল্যায়নের রসুলের তৌফিক দান করুন ওসল্লাহ রহিম আল্লাহিহি ঠিক yeah, আছে